মানবতা সমাধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক ভাই বোনেরা সত্যিকার অর্থে একটা আইডিয়াল মুসলিম সমাজ কেমন হবে রসুলামের যুগে সাহাবারা কেমন ছিলেন এবং সেই সমাজটা কেমন দেখতে ছিল আসলে তাদের চিন্তা চেতনা কেমন ছিল তাদের ভাষা কেমন ছিল তাদের পোশাক কেমন ছিল তাদের পারস্পরিক সম্পর্ক কেমন ছিল তাদের শিল্প কেমন ছিল তাদের সাহিত্য কেমন ছিল এবং ইসলাম আসার পরে কি প্রভাব পড়েছে আমরা মুসলমান ইসলাম তো আমাদেরও আছে যদি রসুলের যুগের ইসলাম তাদেরকে এইভাবে পরিবর্তন করে ফেলতে পারে ইসলাম আমাদের কাছে থাকলেও আমরা কেন পরিবর্তিত হচ্ছি না আল্লাহকে পাবার জন্যে আল্লাহকে ভালোবাসার জন্যে রসুলুল্লা সাল্লাম তাদেরকে যা করতে বলেছিলেন তারা তাই করেছিলেন আল্লাহ আল্লা সুবাহ আলা তাদেরকে যা করতে বলেছিলেন তারা সেটাই করেছিলেন সমস্ত ভাই বোনেরা আমাদের সমস্যা হল আমরা নিজেদেরকে খুব বুদ্ধিমান বুদ্ধিমতী মনে করি এবং আমরা মনে করি যে আমরা নিজেদের বুদ্ধি দিয়ে অনেক কিছুই করতে পারব কিন্তু আমরা এই আস্থা রাখি না যে আমাদের বুদ্ধির চেয়ে আল্লাহ সুহান হাত তাল্লাহ বুদ্ধি অনেক বেশি এবং আল্লাহ আমাদেরকে যা করতে বলেছেন সেগুলো করলেই আসলে আমরা সফল হব আমরা এটা অনেক সময় ভুলে যায় মুসলমানরা যে মানুষের ভিতরে রসুল্লাহ সাল আলাইসাল্লাম ছিলেন সবচেয়ে বেশি বুদ্ধিমান এবং তিনিই ছিলেন সবচেয়ে বেশি জ্ঞানী তিনি আমাদেরকে যে পরামর্শগুলো দিয়েছেন যে আদেশগুলো দিয়েছেন যে নিষেধগুলো করেছেন এগুলো যদি আমাদের জীবনে পালন করি তাহলে আমাদের জীবনটা আসলে খুব সুন্দর হবে সাকসেসফুল হবে এই যে আল্লাহর ভালোবাসা মুসলিম সমাজের প্রত্যেক সদস্য হবেন আল্লাহর প্রেমিক সময় তো ভাই বোনেরা আমি কিন্তু এখানে সুফিজমের কথা বলছি না আপনারা কিন্তু কি মনে করবেন না যে আমি এখানে প্রমোট করছি আমার শব্দটা নিয়েছি কোরআন থেকে এবং হাদিস থেকে ভালোবাসা আপনি যদি মুমিন হন আপনাকে অবশ্যই ভালোবাসতে হবে আসুন আমরা দেখি কোরআনে পাক এই ভালোবাসা সম্পর্কে কি বলছেন বিমিনা শৈতন قل إن كان آباؤكم وأبناؤكم أبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وعشيرتكم وموال اقترفتموها وتجارة تخشون كسادها وَمَسَاكِنَةَ ارْضَوْنَهَا أَحَبَّ إِلَيْكُمْ مِنَ اللَّهِ وَرَسُولِهِ وَجِهَادٍ فِي سَبِيلِهِ فَتَرَبَّصُوا, فتربصوا حَتَّى يَأْتِيَ اللَّهُ بِأَمْرِهِ وَاللَّهُ لَا لا الْقَوْمَ الْفَاسِقِينَ الله ربطي بحالو باشار যে পরাকাষ্ঠা এই আয়াতে দেখানো হয়েছে এটাই আমাদের বোঝা দরকার আমি যখন মুসলিম এবং ইসলামী সমাজ নিয়ে আলোচনা করছি আমরা সবাই আশা করি এই মুসলিম সমাজের প্রত্যেক সদস্য আপনি আমি সবাই যেন আল্লাহর প্রতি এই ধরনের ভালোবাসা হয় আল্লাহর প্রতি এই ধরনের প্রেম হয় সেটা কেমন আল্লাহ বলছেন হে নবী আপনি বলে দিন যদি তোমাদের পিতামাতা তোমাদের সন্তানাদি তোমাদের ভাই বোন তোমাদের স্বামী স্ত্রী তোমাদের গোত্র পাড়া প্রতিবেশী এবং তোমরা যে সম্পদ অর্জন করো এবং তোমরা যে ব্যবসা নষ্ট হয়ে যাওয়ার ভয় করো। এবং তোমাদের যে বাসাবাড়ি যেগুলোকে তোমরা পছন্দ করো এগুলো যদি তোমাদের কাছে আল্লাহ এবং রসুলের চেয়ে প্রিয় হয় এবং আল্লাহর পথে জিহাদের চেয়ে এগুলো যদি প্রিয় হয় তাহলে তোমরা অপেক্ষা করো ফে তরবাসু এটা একটা খুবই কঠিন শব্দ আমরা বলি যে ওয়েট অ্যান্ড সি আই এম গোয়িং টু সি ইট আমি দেখে নেব ফরব্বাসু অপেক্ষা করো হাত আল্লাহ বি আমরিহ যতক্ষণ পর্যন্ত আল্লাহর আদেশ এখানে না আসে যারা ফাসেক তারা আল্লাহর ভালোবাসার উপরে রাসুল উল্লা সাল্লা সাল্লামের ভালোবাসার উপরে এই সমস্ত জিনিসগুলো ভালোবাসে বদরের যুদ্ধে এক সাহাবা যখন দেখলেন মক্কা থেকে তার কাফের বাপ তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছেন যেহেতু এটা ছিল যুদ্ধক্ষেত্র তিনি চিন্তা করলেন তিনি তো আমার বাবা তাকে আমি কিভাবে হত্যা করব। কিন্তু পরেই তিনি চিন্তা করলেন যে তিনি আমার বাবা হলেও তিনি আল্লাহর শত্রু তিনি যেহেতু নবী এবং শাহাবাদেরকে হত্যা করতে এসেছেন আল্লাহকে ভালোবেসে আল্লাহ সে শত্রুকে আমাকে হত্যা করতে হবে যুদ্ধক্ষেত্রে সময়ত ভাই বোনেরা এইটাই হলো আল্লাহর ভালোবাসা এই স্যাক্রিফাইস তারা দেখিয়েছিলেন মক্কার যে সমস্ত ভাই বোনেরা আল্লাহর দিনকে কবুল করেছিলেন আল্লাহকে ভালোবেসেছিলেন রসুল উহ সাল্লাহ আলাইসাল্লামকে ভালোবেসেছিলেন ১৩ বছর কষ্ট করেছিলেন এরপরে যখন আল্লাহর পক্ষ থেকে নবীর পক্ষ থেকে আদেশ আসলো তাদের ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য আত্মীয় স্বজন সবই পিছনে ফেলে দিয়ে চলে আসলেন যারা বিবাহিত ছিলেন কিন্তু এবং তার রসুল্লাহ সাল্লা সাল্লামকে ভালোবেসে সম্মিলিত ভাই বোনেরা আমরা যারা মুসলমান ইসলাম গ্রহণ করেছি নবীকে অনুসরণ করি এই ধরনের ভালোবাসা আমাদের কত জনের আছে সোন ভাই বোনেরা যে ভালোবাসা তাদের পিতা মাতা সন্তান সন্ততি স্বামী আত্মীয় স্বজন বাসাবাড়ি ব্যবসা সব কিছুর চেয়ে অনেক বেশি একবার অমরুল খতাব রদিয়াল্লাহ তাল আনহ রসুল্লা সাল্লা সাল্লামের কাছে আসেন তিনি বলেন যে ইয়া রসুলাল্লাহ আমি আপনাকে এবং আল্লাহকে ভালোবাসি তবে আমার নফ্সকে বেশি ভালোবাসি তখন রুসুল বললেন যে না হলো না এরপরে অমর তালা বললেন যে আমি আমার নিজের চেয়ে আপনাকে ভালোবাসি সুহান আল্লাহ তখন আল্লাহ নবী বললেন হ্যাঁ অমর এখন ঠিক হয়েছে সময় তো ভাইবোনার আমরা যারা মুসলমান কলেমা পড়েছি এবং নিজেদেরকে মুমিন বলি বা মুমিন বলে আমরা গর্ববোধ করি তাদের জন্য এই হাদিসটা আবার স্মরণ করা দরকার রসুল্লা সাল্লাহ বলেছেন তোমাদের কেউ মুমিন হতে পারবে না আহাব্বা ইলেহ যতক্ষণ পর্যন্ত আমি নবী তার কাছে সবচেয়ে প্রিয় না হব মিউলা দিহি তার সন্তানের চেয়ে প্রবল দিহি এবং তার পিতা মাতার চেয়ে বন্যাশী আজমাইন এবং সমস্ত মানুষের চেয়ে আল্লাহ নবীর যুগে সাহাবাই কেরাম দুনিয়ার সব কিছুর উপরে আল্লাহ এবং রাসুলকে ভালোবাসতে পেরেছিলেন বলে তারা হয়েছিলেন স্বর্ণের মানুষ শ্রেষ্ঠ মানুষ এবং ওই সমাজটা ছিল এই পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সমাজ যে সমাজে মানুষ একে অপরকে ভালোবাসত যে সমাজে মানুষ শান্তিতে রাতে ঘুমাতে পারত যে সমাজে মানুষ একে অপরের ডাকে এগিয়ে আসত সেই সমস্ত কেমন ছিল আপনারা এই বিখ্যাত ঘটনা জানেন পারস্য থেকে একজন এসেছিলেন মুসলিম খলিফা উমর রদিয়াল্লা তালা আনকে দেখার জন্য তিনি যখন মুদিনে আসলেন এসে জিজ্ঞেস করলেন যে তোমাদের কিং এর প্রাসাদ কোথায় কয়েকজন বললেন কোনো গুরুত্ব দিলেন না বললেন আমাদের তো কোনো কিং নাই রাজা নাই তো তোমাদের কি আছে বললেন যে আমাদের একজন খলিফা আছেন তো জিজ্ঞেস করলেন তোমাদের খলিফার প্রাসাদ কোথায় তখন বললেন যে আমাদের খলিফার কোনো প্রাসাদ নেই তার একটা খুব হাম্বল বাড়ি আছে এবং তার এই রাষ্ট্র পরিচালনা করেন তিনি মসজিদ থেকে তিনি মসজিদ থেকে গেলেন যেই দেখেন এই শক্তিধর খলিফা যার ভয়ে জিজ্ঞেস করলেন ছিলেন এখানে দেখেন আশেপাশে কোথাও আছে সেই দুধ খুঁজতে বের হলেন মুসলমানদের শক্তিধার খলিফাকে খুঁজতে খুঁজতে পেলেন গাছের ছায় শুয়ে আছেন ঘুমাচ্ছেন এবং তার পাশে तरबारे रखा दुनिया मंत्री प्रेसिडेंट आनी तरह राष्ट्र के गाचर नीचे निजे अस्त्र रेखे घुमाते सम्मानित भाई बन यो इी समाज आज के मेरे को प्रधानमंत्री प्रेसिडेंट তিনি যত বড়ই সথ হন না কেন তার রাষ্ট্র যত নিরাপদই হোক না কেন তাদের এই সাহস নাই যে রাজপ্রাসাদের বাইরে এসে রাস্তায় বা মাঠে গাছের নিচে তার পিস্তল বা অস্ত্রটা রেখে তিনি ঘুমাবেন কিন্তু মুসলিম সমাজে সেটা সম্ভব হয়েছিল সম্মানিত ভাই বোনেরা আমরা চাই সেরকম একটা সমাজে থাকতে হয়তোবা সাহাবাদের মতো সমাজে আমরা ফিরে যেতে পারব না কিন্তু একটা নিরাপদ সমাজে তো আমরা ফিরে যেতে পারি এবং এটা করার জন্যে আমাদের প্রত্যেকের ভিতরেই আল্লাহর সেই ভালোবাসা আমাদের আনতে হবে রসুল উল্লাহ সাল্লামের সেই ভালোবাসা আমাদের আনতে হবে যারা আল্লাহকে ভালোবাসবে সমস্ত ভাই বোনেরা সেই সমাজের মানুষ রসুল উল্লাহ সাল আলহি ভালোবাসবেন এবং আল্লাহর প্রতি ভালোবাসা এবং রসুলের প্রতি ভালোবাসা সকল ভালোবাসার উপরে হবে একবার আনাসর তাল আনহ বলেন যে আনা ওহাইব্বু নবী সাল আলহ্লাম ও আবাবকর ওয়া অমর যে আমি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আবকরদ্দিয়াল তালা আনহু এবং অমর রদিয়াল তালাহ আনহুকে ভালোবাসি এবং রসুল্লাহ সাল বলেছেন যে ময়দানে বা যে যাকে ভালোবাসে সে তার সাথেই জান্নাতে থাকবে সুফান আল্লাহ তো আনাস বলেন তাহলে আমি ইনশা আল্লাহ ইনাদের সাথেই জান্নাতে থাকতে পারব যদিও আমি তাদের মতো কাজ করতে পারি নাই বা আমল করতে পারি নাই সমস্ত ভাই বোনেরা আমরা একটু বিরতিতে যাব আশা করি আপনারা ততক্ষণ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বাকু खेज सदा का तुम्हारा जान नाम बेचे थो ना पाओ तब एक उत्तम कथा द्वारा हलो सही बुखारी अष्टम खंड शिष्टाचार अध्याय हादिर संख्या छह तेईस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 বড় গোনা পরবর্তী অনুষ্ঠান পিএস টিভি বাংলা الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْهُ فَلَا هَادِيَ لَهُ وَنَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَنَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَعَلَى آلِهِ وَأَصْحَابِهِ أَجْمَعِينَ সম্মানিত ভাই ও এবং ইসলাম ও সমাজ নিয়ে আলোচনা করছি এবং আলোচনা করছিলাম যে আমাদের সমাজ মুসলিম সমাজ হবে আল্লাহ প্রেমিক সমাজ যারা আল্লাহকে ভালোবাসবে সেই সমাজের মানুষ রসুল্লাহ সাল আলহিউলামকে ভালোবাসবেন এবং আল্লাহর প্রতি ভালোবাসা এবং রসুলের প্রতি ভালোবাসা সকল ভালোবাসার উপরে হবে একবার আনাসরদ্দিয়াল তাল আনহ বলেন যে আনা ওহেব্বু নব সাল আলহিম ও আবাবকর ওয়া অমর আমি রসুল্লাহ সাল্লা সাল্লাম আবকর রদিয়াল তালু এবং অমর রদিয়াল তালাহ আনহুকে ভালোবাসি এবং রসুল্লাহ সাল আলহি সাল্লাম বলেছেন যে কিয়তের ময়দানে বা যে যাকে ভালোবাসে সে তার সাথেই জান্নাতে থাকবে সুফান আল্লাহ তো আনাস তালা বলেন তাহলে আমি ইনশাআ আল্লাহ এনাদের সাথেই জান্নাতে থাকতে পারবো যদিও আমি তাদের মতো কাজ করতে পারি নাই বা আমল করতে পারি নাই সম্মানিত ভাই বোনেরা আমাদের ভিতরে কে না আশা করে জান্নাতে যেতে আমাদের ভিতরে কে না আশা করে আল্লাহ সুহান হুয়া তাল্লাহার সাক্ষাৎ হতে জান্নাতে। আমরা রসুল্লাহ সাল্লাহ আলয় সাল্লামকে দেখিনি আবু বকর রদ্দি আল্লাহ তালহোকে দেখিনি অমর রদ্দি আল্লাহ তালহকে দেখিনি কিন্তু যদি আমরা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে মন প্রাণ দিয়ে ভালোবাসি তাহলে হাদিস অনুযায়ী আমরা ইনশা আল্লাহ আল্লাহর সাক্ষাৎ পাবো জান্নাতে। রসুল্লা সাল্লাসাল্লামের সাক্ষাৎ পাবো জাননাতে আমরা সাক্ষাৎ পাবো আবু বকার রদিয়াল তালু ওমর আলী ওসমান রিয়াল ভাই বোনারা কিন্তু এই ভালোবাসা হতে হলে আল্লাহ সুহান তালা কোরআন শরীফে যে ক্রাইটেরিয়া দিয়েছেন সেটা আমরা আবার একটু স্মরণ করি আল্লাহর ভালোবাসা এবং রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ভালোবাসা হতে হবে আমাদের পিতা মাতার ভালোবাসার চেয়ে বেশি অর্থাৎ আমরা যদি আমাদের পিতামাতাকে মাতাকে ভালোবাসি আল্লাহকে তার চেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লাহকে বেশি ভালোবাসার অর্থটা কি আসলে আমরা তো ভালোবাসা ঠিক এরকম গ্লাসে এনে দেখতে পারি না বা দেখাতে পারি না যে এই গ্লাসে আল্লাহর ভালোবাসা এবং এই গ্লাসে আমার পিতামাতার প্রতি ভালোবাসা এটা পানি বা অন্য কোনো পদার্থের মতো নয় যেটা পাশাপাশি রেখে কম্পেয়ার করা যায় তাহলে আমরা কীভাবে বুঝব যে আমি আল্লাহকে বেশি ভালোবাসি নাকি আমার পিতা মাতাকে বেশি ভালোবাসি স্বাভাবিকভাবে এই দুই ভালোবাসার ভিতরে কিন্তু কোনো দ্বন্দ্ব নেই আমি আল্লাহকে ভালোবাসি তার অর্থ এই নয় যে আমার পিতামাতাকে আমি ভালোবাসি না বরং যেখানে আল্লাহর ভালোবাসা এবং পিতার মাতার ভালোবাসা দুটোর ভিতরে দ্বন্দ্ব হয় তখন আল্লাহর ভালোবাসাকে যারা বেছে নিতে পারে তারাই হলেন পক্ষে আল্লাহকে ভালোবাসেন আপনারা জানেন যে অনেক সাহাবি তারা মুসলমান হয়েছিলেন তাদের পিতামাতা মুসলমান হন নাই তখন তারা পিতামাতাকে খুশি করার জন্য তাদের ইসলামকে ত্যাগ করেন নাই এক সাহাবি তিনি বললেন যে আমি যখন ইসলাম গ্রহণ করলাম আমার আম্মা কসম খেয়ে বললেন যে তুমি যদি ইসলাম ত্যাগ না করো তাহলে আমি কোনো খাবার পানীয় খাব না ধর্মঘট করা তিনি বললেন যে মা আমি জেনেছি যে ইসলাম সত্য মোহাম্মদ রসুল্লাহ সালাম সত্য এবং আমি তাই বিশ্বাস করেছি আপনি যদি সত্তর বারো মরে যান আমি এই ইসলাম থেকে এক বিন্দু সরে আসব না এটাই হল আল্লাহ এবং রসুলের ভালোবাসার প্রমাণ সমাই বোনেরা আমরা অনেক সময় দেখি যে আমরা পিতা খুশি করার জন্য অনেকে আল্লাহকে অখুশি করি রসুলের অবাধ্য হয়ে যায় এবং এটাই হলো একজন মুসলমানের সবচেয়ে বড় সমস্যা আমরা অনেকেই ব্যবসা বাণিজ্য করি জীবনে বেঁচে থাকার জন্য ব্যবসা করার দরকার আছে কিন্তু সেই ব্যবসা যদি আল্লাহর অবাধ্য হয়ে করতে হয় সেই ব্যবসা যদি রসোল্লাহ সাল্লা সাল্লামের অবাধ্য হয়ে করতে হয় তাহলে আপনি আমি হয়তো সে ব্যবসা পাব কিন্তু জীবনে আল্লাহকে পাবো না রসুল্লা সাল্লি সাল্লামকে পাবো না আমাদের ভিতরে অনেক লোক আছেন যারা ব্যবসা করেন সৎ লোক আছেন সৎ ব্যবসায় আছেন কারণ তারা জানেন যে একজন সৎ ব্যবসায়ী কেয়ামতের ময়দানে খুব সহজে বিচার থেকে মুক্ত পাবে এবং খুব সহজে জান্নাতে যাবে তার সামনে যখন কেয়ামতের ভয়াবহ শাস্তির কথা মনে আসে কবরের ভয়াবহ শাস্তির কথা সামনে আসে জাহান নামের ভয়াবহ শাস্তির কথা সামনে আসে তখন তিনি টাকার লোভ ভুলে যান টাকার মোহাবত ভুলে যান টাকার ভালোবাসাকে তিনি ভুলে যান এটাই হলো সম্পদের চেয়ে আল্লাহকে বেশি ভালোবাসা ইসলাম এমন একটা ধর্ম যেখানে প্রকৃতির সবকিছুই আছে আমার মানুষ আমাদের ভালোবাসা আছে প্রেম আছে রাগ আছে বিরহ আছে সব কিছুই আছে এবং এই ভালোবাসার ভিতরে সবচেয়ে বড় ভালোবাসা হলো আল্লা সুফায় হুয়া তাল্লাকে ভালোবাসা রসুল্লা সাল্লাইসাল্লামকে ভালোবাসা যদি জীবনের প্রতিটা ক্ষেত্রে প্রতিটা মুহূর্তে আমার আপনার আল্লা সুফায় হুয়া তলার কথা মনে আসে তাহলে বুঝতে হবে আল্লাহর ভালোবাসা আমার প্রাণে আছে যেখানে ভালোবাসা আছে সেখানে কিন্তু ভয়ও আছে ভালোবাসা মানে এই নয় যে আপনি যা ইচ্ছে তাই করে যাবেন কেউ বলে না যে আমার পিতা মাতা আমাকে ভালোবাসেন সুতরাং আমি যা ইচ্ছে তাই করতে পারি বরং যখন কাউকে ভালোবাসা যায় তখন আমরা সময় খেয়াল করি যে যেন তার মনে আঘাত না দিই কারণ যাকে ভালোবাসা যায় তাকে মনে আঘাত দিতে হয় না যদি আমরা সত্যিই আল্লাহকে ভালোবাসি তাহলে এমন কোনো কাজ করা ঠিক না যাতে আল্লাহ কষ্ট পান বা আল্লাহ খুশি হন সময় তো ভাই বোনেরা এই জন্য আল্লাহর ভালোবাসা কিন্তু একটা ব্যালেন্সড বিষয় বলেছেন আল রাজা। আল্লাহর প্রতি বিশ্বাস হলো ভয় এবং আশা দুটোর মাঝখানে যারা কাফের তাদের ভিতরে কোনো আশা নেই তাদের ভিতরে কোনো ভয়ও নেই যারা গুনাগার যারা আল্লাহ সম্পর্কে জানে না তারা মনে করে আল্লাহ রহমানুর রহিম আল্লাহ সব ক্ষমা করে দিবেন তাদের ভিতরে আশার পরিমাণটা ভয়ের চেয়ে অনেক বেশি আসল ইমানের পরিচয় কিন্তু সেটা নয় ইমানের পরিচয় হল সেখানে আশা থাকবে ঠিক সমান ভয়ও থাকবে সময় তো ভাই বোনেরা রসুল্লা সাল্লু আসাল্লাম কিন্তু আমাদের ভিতরে সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসতেন তিনি একবার বলেছিলেন যদি আমি আল্লাহকে ছাড়া অন্য কাউকে গভীর বা নিকটতম বন্ধু হিসেবে নিতাম খাস্ত আবু আকার তাহলে আমি আবু বাকরকেই আমার বন্ধু হিসেবে নিতাম সময় তো ভাই বোনেরা আমরা এমন মুসলিম সমাজ চাই যে সমাজ হবে আল্লাহ প্রেমিক যে সমাজ আল্লাহকে ভালোবাসবে আমরা এমন মুসলিম সমাজ চাই যে সমাজের নারী ও পুরুষরা রসুল্লাহ সাল্লি সাল্লামকে ভালোবাসবেন এবং এই ভালোবাসার মধ্য দিয়েই তারা শান্তি খুঁজে পাবেন আল্লাহ এবং রসুলকে ভালোবাসতে হলে আমাদের জীবনের যত কিছু আছে সব কিছু আল্লাহ এবং তার রসুলের মোতাবেক চালাতে হবে আপনার যারা পরিবারে আছেন দেখবেন সেই পরিবারে অনেক শান্তি আসবে আপনি শান্তি পাবেন আপনার ছেলে শান্তিতে থাকবে আপনার ভবিষ্যৎ অনেক ভালো হবে আপনার ছেলেমেয়ের ভবিষ্যৎ অনেক ভালো হবে আল্লাপাক আপনাদেরকে আমাকে সবাইকে কবুল করুন জন্নত জা দিন আমিন ওয়াখির দাওনা রবীলিন আসসালামু আলাইকুম বরহমাত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 আমি বেছে নিয়েছি পিস টিভি কে একটি জাতি খ্যাতি সম্পন্ন ইসলামিক টেলিভিশন একটা জাকা দেওয়া যাবে হ্যাঁ সত্যি যদি এটা হয় নন প্রফিট ইসলামিক টেলিভিশন কেন নয় আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন শূন্য এক এক তিন দুই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 मानव मुक्ति प्रेरण कर सर्वदा इसलिए प्रकृत अर्थे शांति कायम कर समाज गठन निर्देशना शांलम अवदान समाज शांति प्रतिष्ठाएस बुधवार रे आठटाय पुनः सम्प्रचार सकाल सारे